বাংলা মানবতা সমাধান আসসালামাইকুম রহমত আল্লাহরক আলহামদুলিল্লিলমিন ওসলাতু ওসলাম আল রসুল করিম ওলা আলহি ওসহাবি আজমাইন আউজবাহ মিনশিম বিসমিহমা রহিম লাকম আল তিন তুনজ মিন আদা বিন আলিম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكنا طيبة في جنات عدن ذلك الفوز العظيم আল্লা সুবাহান হুয়াতাল্লাহর দরবারে সুক্রিয়া পেশ করছি অসংখ্য অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা আল্লাহ সুবাহান হুয়া তাল জন্য যাবতীয় প্রশংসা এবং হাম ও সানা আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যিনি মানব জাতির জন্য উসওয়ায় হাসানা রাহমাতুল্লিল আলমিন চরিত্রের সর্বোচ্চ মর্যাদায় উন্নীত মহান ব্যক্তিত্ব কেয়ামতের দিন আমাদের জন্য সাফায়াতকারী কাউসারের অধিকারী নাবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলামের প্রতি দরুদ এবং সালাম অন্ধকার পৃথিবীতে আলো জ্বালিয়ে যে আল্লাহ আল্লা নাজিল করলেন মহাগ্রন্থ আল কোরআন আর এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিলেন নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি আসাল্লাম তার শিক্ষা তার আদর্শে পৃথিবীর মানুষ হল আদর্শবান শিক্ষিত এবং উন্নত ইসলামের এই সমহান আদর্শ চরিত্র বৈশিষ্ট্য শিক্ষা কোরআন আলো রাসুলের এবং তার এই ইসলামের সমহান শিক্ষার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে করতে পারি সুন্দর আদর্শবান যিনি গ্রহণ করবেন তার জন্য ইসলাম আশীর্বাদ যিনি গ্রহণ করবেন ইসলাম তার জন্য আল্লাহ রাহমত যিনি গ্রহণ করবেন ইসলামের শিক্ষা তিনি পাবেন দুনিয়াতে শান্তি পাবেন জান্নাত কেউ যদি অস্বীকার করেন অথবা ছেড়ে দেন ইসলামী শিক্ষা ইসলামের আদর্শ পরিত্যাগ করেন ইসলামী জীবন ব্যবস্থা তাহলে তার জন্য তাকে দিতে হবে খেসারত এটি কারও জন্য রাহমত কারও জন্য খেসারত ইসলাম কারও জন্য আল্লাহর রহমত কারো জন্য জহমত এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলাম মেনে যদি কেউ इसलमे शोषित छायले आश्रय जी क्यों कल्याण पथ अनुसंधान कर अल्लाहता हेदायत दान कर आल्ला हदायना शाह इम्माफुरसने मानुष के हेदायत देखिए पद देखिए जरा इच्छा हेदायत के ग्रहण करब शा किराउ वाह इम्माफूरा हेदायतर पथे एस क्यों हमें कृतज्ञ وما يحدث؟ فإنه يحدث فإن الله سبحانه وتعالى الله سبحانه وتعالى قال شكرا للمشاهدين بانير كسي جنة إن الأبرار لا في نعيم وإن الفجار لا في جحيم هذا يحدث بكتير جنة جارة شكرا للمشاهدين جارة نكار تذير جنة نعمت پوری پورنو ورثات আজকের আধুনিক ভোগবাদী বিলাসী এবং বস্তুবাদী ভোগে নিমজ্জিত নিমগ্ন এইসব মানুষদের জন্য আমরা কোরআনের এই আয়াতটিকে উপস্থাপন করে বলতে পারি বন্ধুগণ যারা ভোগে নিমজ্জিত তারা শুনুন দুনিয়ার নিয়ামত জান্নাতের তুলনায় খুবই সামান্য আল্লাহর জান্নাত অকল্পনীয় নিয়ামতে পরিপূর্ণ দ্রব্য সামগ্রী ভোগ্য সামগ্রী জীবন উপকরণ আনন্দ সামগ্রী বিনোদন সামগ্রী সুখ সম্পদ অকল্পনীয় শান্তির আবাস জান্নাত আর এই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন সৎ কর্মশীলদের জন্য পাপাচারী যারা ফুজ্জার যারা ফাজের যারা গুণাহার যারা অবাধ্য যারা আল্লাহর বিধানকে যারা ছুড়ে ফেলে দেয় যারা দুনিয়াকেই চূড়ান্ত কিছু মনে করে যারা মনে করে এটাই আমার আসল তাদের জন্য আল্লাহ সবসমে নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত অগ্নিময় জাহান নামে তারা তাদের স্থান হবে তো এই যে জান্নাত জাহান নামের ফায়সালা এটি আমলের দ্বারা যুবক বন্ধুরা আপনাদের জন্য এই অনুষ্ঠান আপনাদের সমস্যা নিয়ে আমরা অনেকগুলো সমস্যা পিছনে আলোচনা করে এসেছি মানসিক সমস্যা চারিত্রিক সমস্যা পারিবারিক সমস্যা এবং এই সমস্যাগুলোর একটা ইসলামিক সমাধান আপনাদের সামনে পেশ করা হয়েছে সর্বশেষ আমরা আপনাদের সামনে সত্যবাদিতা সত্য গ্রহণ করা সত্যের উপর অবিচল থাকার কথা বলে এসেছি আজ আমরা আপনাদের সামনে যে আয়াতটি তেলাবাদ করেছি আয়াতকে কেন্দ্র করে সামনে নিয়ে আমরা উপার্জন করার পদ্ধতি পথ এবং এই ক্ষেত্রে সৃষ্ট সমস্যা আমরা কি সম্মুখীন হচ্ছি আজকের যুগের উৎপাদন অর্জন রোজগার করা কামাই করা সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক চাকুরি হোক মিল কারখানা ইন্ডাস্ট্রি হোক কর্পোরেট কোনো সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক ব্যাঙ্ক বিমা হোক বিভিন্ন ধরনের কর্মস্থানি, বিভিন্ন ধরনের কর্ম অবলম্বন করে আমরা উপার্জন করি আমরা এর বিনিময়ে বেতন ভাতা সুবিধাদি গ্রহণ করি অনেক ব্যবসা ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের বিভিন্ন রকমের কলা কৌশল কসরত প্রদর্শন করে অর্থ উপার্জন করি সম্মানিত যুবক ভাইয়েরা আরেকটু পরিষ্কার করে বলা যায় আজকে অর্থ উপার্জনের অনেকগুলো সোর্স তৈরি হয়েছে দেখুন পণ্যের প্রচারের বিজ্ঞাপনে আমাদের যুবক দের একটা বড় অংশ তারা অংশ নিচ্ছেন আমাদের বোনদের একটা অংশ বিভিন্ন পোশাক পরিচ্ছদের মডেলিংয়ে অংশগ্রহণ করে অর্থ উপার্জন করছেন আমাদের মধ্যে যারা প্রতিভাবান আমরা যাদেরকে শিল্পী বলি তারা বিভিন্ন রকমের গান নৃত্য অথবা অভিনয় সিনেমা এবং ড্রামাতে অংশগ্রহণ করে তারা অর্থ উপার্জন করছে ব্যবসার ক্ষেত্রে বহুমাত্রিকতা আজকে যুগ হয়েছে আগের দিনের মতো খেজুরের ব্যবসা ধান চালের ব্যবসা অথবা এই ছোটোখাটো দ্রব্য সামগ্রীর ব্যবসার মধ্যে আজ আর বিজনেস ব্যবসা বসে নেই আজকে বড় বড় মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হচ্ছে সারা বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল যোগাযোগের সিস্টেমে আর এগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার যেমন সাগরের ঢেউয়ের মতো অর্থ আসছে কোনো কোনো ক্ষেত্রে বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি দেবেও যাচ্ছে আর সে কারণেই আজকের উপার্জনের বিষয়টি যুবকদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিগত পর্বগুলোতে চারিত্রিক কতগুলো বৈশিষ্ট্য নেতিবাচক দিক স্বল্প পরিসরে আলোচনা করেছিলাম হিংসা বিদ্বেষ ঘৃণা পরনিন্দা পরচর্চা অথবা মিথ্যাচার ধোঁকাবাজি প্রবঞ্চনা এগুলো যুব জন্য অত্যন্ত নিম্নমানের মানসিকতা তৈরি করে সত্যবাদিতা সত্যের উপরে দৃঢ় থাকা ইনসাফ ন্যায় আদল হক বাতিলের ভিতরে পার্থক্য করা এগুলো যুব মানসিকতাকে একটা ভালো শক্তিশালী ভিত্তি তার ভিতরে তৈরি করে দেয় আমাদের আজকের পঠিত আয়াতটির ভিতরে আল্লাপাক বলেন হে বিশ্বাসীগণ আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব না ব্যবসা পরস্পরের ভিতরে বিনিয়োগ করা ব্যবসার মূল কথা হচ্ছে বিনিয়োগ করা আমি কিছু সেখানে দেব বিনিময়ে আমি সেখান থেকে কিছু পাব যিনি আমাকে দিবেন তিনি আবার আমার কাছ থেকে নেবেন আর এর মধ্য দিয়েই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে আমরা লাভবান হব এই যে ব্যবসা ইসলাম এটিকে সাদরে গ্রহণ করেছে ব্যবসা ইসলামে হালাল ব্যবসায়ী ইসলামে প্রশংসিত তাজিরুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী তাহলে এর বিপরীতে সহজেই একটি শব্দ চলে আসে ব্যবসায়ীদের মধ্যে অনেকেই অবিশ্বস্তও আছেন সহজ করে বলা যায় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধোকাবাজও আছেন ব্যবসায়ীদের মধ্যে অনেকেই অতিলোভি আছেন এত গেল ব্যবসার দিক আমরা যে বিষয়টিকে আজকে আলোচনার বিষয় হিসাবে নির্বাচন করেছে সেটি হলো আমাদের যুবক যুবতীরা কি পদ্ধতিতে তাদের জীবিকা উপার্জন করবেন এটা হলো আমাদের আলোচ্য বিষয় আপনার জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আরবে যে যুগে কোরআন নাজির হয়েছে সেই যুগের ব্যবসার চাইতে আজকের ব্যবসার পরিধি অনেক বিস্তৃত অনেক বড় সেখানে ব্যবসার জন্য অর্থ উপার্জনের জন্য কর্ম নির্বাচনের ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালা এটুকুই আমাদের জন্য অনুসরণীয় বিষয় আল্লাহ বলছেন এমন ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব না আল আদুল্লুকুম আলা, তুমিন ভয়াবহ কঠিন আজাব শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পাবে তো ইনশাল্লাহ এই আলোচ্য বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি বিরতিতে যাওয়ার সময় হয়েছে সুতরাং আমরা বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল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 रक्षा कारी देख सवार रक्षा कारी कल सन्द्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी আমরা ইসলামকে কিভাবে আউজাই তাদের অন্ধ অনুসরণ করোনা তাহলে কি মানবো কিভাবে মানবো? সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কেতাব সর্বোত্তম পথ হলো সালামের পথ দেখুন মানার সকাল নেশে বাংলায়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 اسلامی گریٹنگز السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دیکھن পরবর্তী প্রজন্ম পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ ইসলামের দৃষ্টিতে তাদের জীবনে সৃষ্ট সমস্যাগুলির সমাধান আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সেটি হলো যুবকদের অর্থ উপার্জন ব্যবস্থা কিভাবে তারা উপার্জন করবেন জীবিকা সংগ্রহ করবেন এটা কেমন পদ্ধতি হওয়া দরকার ইসলাম এখানে শুধু একটি মানদণ্ড দিয়েছে আপনার জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে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 পরিত্রাণ পাবে এমন একটি ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দেব না আল্লাহ বলছেন প্রশ্ন করে তার মানে যে ব্যবসা করে যে বিনিয়োগ করে তুমি দুনিয়ার জীবনে সফল হবে এবং পরকালের জীবনেও তুমি লাভবান হবে এবং সফল হবে এমন একটি ব্যবসার কথা পাক মানুষকে শোনাতে চাচ্ছেন তো আজকের দিনে যুবকরা উপার্জন করতে গিয়ে বিভিন্ন ধরনের পেশা বিভিন্ন ধরনের সোর্স তাদের সামনে এসে হাজির হচ্ছে এর মধ্যে কোনটি জায়েজ, কোনটি না জায়েজ কোনটি আমাদের জন্য করণীয় কোনটি আমাদের জন্য বর্জনীয় কোন পদ্ধতির উপার্জন আমাদের জন্য হালাল অথবা কোন পদ্ধতির উপার্জন আমাদের জন্য হারাম এটা একজন যুবক হিসাবে পক্ষে একজন মুসলিম যুবকের জানা থাকা প্রয়োজন এবং সেই অনুযায়ী তার জীবনকে পরিচালিত করা দরকার পণ্য সামগ্রীর বাজারজাতকরণের ক্ষেত্রে মডেলিং করা অথবা নিজের দেহ সৌন্দর্যকে উপস্থাপন করে কোনো পণ্যের গুণাগুণ প্রচার করা আমাদের কাছে এই বিষয়ে যখন প্রশ্ন আসে এই বিষয়ের উপরে অর্থাৎ এই পদ্ধতিতে উপার্জিত পয়সা কি আমাদের জন্য হালাল নাকি হারাম এটি আমরা যখন সমাজে চলি এবং বাহিরে যখন মানুষের সঙ্গে আমরা বসি তখন এই ধরনের প্রশ্ন আসে যুবকরা অনেক সময় প্রশ্ন করে অনেক বোন আমাকে প্রশ্ন করেছেন যে আমি তো একটা শাড়ির মডেলিং করি এটার কি এই যে আমি বিনিময় পাই তো সেটা কি আমার জন্য জায়েজ বড় কঠিন প্রশ্ন একজন যুবক প্রশ্ন করছেন আমি যে ধূমপানের বিজ্ঞাপনে মডেল হয়ে সেখানে আমি অভিনয় করি কিছু পয়সা পেয়েছি এটাকে আমার জন্য জায়েজ এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে আবার অনেকেই বলছে যে আমরা যদি মিডিয়াতে কাজ করি তাহলে সেখানে আমরা অনেক বেশি উপার্জন করতে পারি छ किजे शरियत और इसलाम द्वारा अनुमोदित नए यह अवस्था कि करते अथवा बर्तमान प्रचलित विभिन्नधरणे व्यवसायिक सिस्टेम निजेदे जड़ित जेम एकधरण व्यवसा आज है एम एल एम पद्धति माल्टलेवल मार्केटिंग जाके बला एक क्या जन कई अंश अंश लाभवान ये अर्थ उपार्जन पद्धति जुक्त हवा जाए कि शेयर व्यावसा যেগুলোতে যুবকদের একটা বড় অংশ নিজেরা বিনিয়োগ করেন অথবা সেখানে জড়িয়ে আছেন তাদের এই ধরনের ব্যবসা যায়েজ আছে কিনা আবার অনেকগুলো আছে যে প্রশ্ন রাখেন যে এমন ধরনের কার্যক্রম যেখানে সুদ প্রচলিত অর্থ বিনিয়োগ আছে এবং বিনিয়োগের বিনিময়ে তার জন্য একটা লাভ সুনির্ধারিত যদি সে বিনিয়োগ করে তাহলে তার জন্য এত পারসেন্ট তার লাভ আসবে আমাদের দেশে বর্তমানে দারিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণ ব্যবস্থা একটি বহুল আলোচিত এবং সারা দেশে ছড়িয়ে থাকা একটি ব্যবস্থা এর সঙ্গে একটা বিরাট যুবক অংশ যারা নিজেদের কর্মসংস্থান হিসাবে গ্রহণ করেছেন আজকের দিনে আমাদের অর্থ ব্যবস্থাটি এত জটিল অবস্থায় পৌঁছে গেছে সুদ ভিত্তিক ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে এমনভাবে মিশে গেছে আজকে সুদকে আলাদা করে ব্যবসা পরিচালনা করা বিনিয়োগ করা অথবা বড় বড়ো আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করা একটা কঠিন চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে বড় ধরনের যে কোনো কার্যক্রম যে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান শিল্প কারখানা বিনিয়োগ কারখানা প্রতিষ্ঠিত করতে গেলে সেখানেই আসছে এই বিনিয়োগ প্রস্তাব অর্থ লগ্নিকরণ প্রশ্ন লাভ এবং এই ক্ষতির প্রশ্ন একটা অত্যন্ত জটিল অবস্থা এই আধুনিক অর্থ ব্যবস্থার সঙ্গে ইসলামিক অর্থব্যবস্থা যে সহাবস্থান অথবা দূরত্ব এটিকে চীনে নিয়ে এরই আলুকে নিজেকে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত করা আজকের এই বর্তমান সময়ে যুবকদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে কি হালাল এবং হারাম আজকে একাকার হয়ে গেছে বিশ্বাস করুন আজকে হালাল এবং হারাম একাকার হয়ে গেছে আবার মানুষের মানসিকতাটা অন্তত আমি আমার দেশের কথা বলবো যে আমাদের মানসিকতাটা আরো বেশি কুলসিত হয়ে গেছে আমরা বেশি লাভের জন্য কি না করি আমরা মানুষ মেরে ফেলছি কি জবাব দেব আল্লাহর কাছে আমরা মাছের মধ্যে বিষাক্ত ফরমালিন মিশাচ্ছি ফলের মধ্যে ফল ফলান্তির ভিতরে মানব দেহ বিধ্বংসী মারাত্মক বিষ আমরা সেখানে ঢুকিয়ে দিচ্ছি আমরা কোনো কিছুকেই ফ্রেশ রাখিনি একটু কি আল্লাহর ভয় নেই একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ পবিত্র কোরআানে সতর্ক করে দিয়েছেন একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় কি তোমার ভিতর থেকে বিদূরিত হয়ে গেছে যারা মানুষের জীবন রক্ষাকারী খাদ্য ঔষধ হল, শাক এই ধরনের জিনিসের ভিতরে বিষাক্ত মারাত্মক জীবন সংহারক বিষ মিশিয়ে দিচ্ছেন আল্লাহকে ভয় করুন এই ব্যবসা হারাম এই পয়সা হারাম এই পয়সা দিয়ে গঠিত আপনার শরীর আল্লাহ রসুল হাদিসে বলছেন হাত তুলে কাঁধছে আল্লাহ আমাকে জান্নাত দাও আমাকে দয়া করো আমি তোমার দয়ার ভিখারি আল্লাহ রসুল বলছেন অথচ তার শরীরের গঠিত এই দেহ হারাম তার পোশাক হারাম তার খাদ্য হারাম কি করে সে আল্লাহর কাছে তার রহমতের কামনা করতে পারে আজকে এ হয়ে গেছে মুসলিম চরিত্র গোটা মুসলিম সমাজ এই অর্থ উপার্জনের ক্ষেত্রে বড় বেশি ইসলাম থেকে দূরে চলে গেছে আজকে আমাদের অনেক ধর্মচর্চা কারি ব্যক্তিরাও যেভাবে হোক পয়সা হলেই হলো এই পয়সা আমার জন্য জায়জ কিনা এই কাজ করে আমার পয়সা নেওয়া ঠিক আছে কিনা এগুলোও চলে আসছে আমরা তো মাঝে মাঝে অবাক হয়ে যায় দিনের দাওয়াত দিতে যায় আলেমগন চুক্তি করে পয়সা নেয় ফিরুল্লাহ আল্লাহ রসুল কি পয়সা নিয়ে দাওয়াত দিয়েছেন আম্বিয়া আলহিমসাল্লাতসাল্লাম কি পয়সা নিয়ে দাওয়াত দিয়েছেন হ্যাঁ দাওয়াতি কাজের পরে কেউ যদি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির আসা যাওয়ার সম্মানী স্বরূপ তাকে হাদিয়া কিছু দেন এটা জাহেজ কিন্তু এত দিতে হবে এ আমার ডিমান্ড নর্তকিরা গান করতে যায় ডিমান্ড করে গান বাজনা গান পরিবেশন করার জন্য শিল্পীরা যায় কন্টাক্ট করে আজকে অনেক দাওয়াতি কাজে নিয়োজিত ব্যক্তি আলেমশ্রিনীরাও দাওয়াতি কাজে যায় কন্ট্যাক্ট করে কি আশ্চর্য সময় আমরা বসবাস করছি ইসলাম কোথায় আমরা কোথায় আজকে হালাল হারাম একাকার হয়ে গেছে ইসলামের প্রচারকরাও আজকে বিদাতের মতো কাজকে সমাজে শুধু টিকিয়ে রেখেছেন দু পয়সা উপার্জন করার জন্য অথচ এই পয়সা যে তার জন্য হারাম হচ্ছে সে কিন্তু কল্পনাই করছে না তা আজকে এই যে বহুমাত্রিক উপার্জনের সোর্স যুবকরা যার সঙ্গে অনেকেই জড়িয়ে আছেন এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার কোন পয়সা আমাদের জন্য হালাল কোন পয়সা আমাদের জন্য হারাম আধুনিক অর্থব্যবস্থার স্রোতে যে যেভাবে পারো কামাই করে নাও। ধোকা দিয়ে মিথ্যা কথা বলে কলম করে অথবা যুবকদের একটি অংশ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি চাদাবাজি করে। ইল্লা আমাদের বুকের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে জাহান নামের ভয়াবহতা এবং এই সব উপার্জনের জন্য একদিন যে জ্বলন্ত অগ্নিতে দগ্ধিত হতে হবে এই ভয় পর্যন্ত মুছে গেছে যুবকদের একটা অংশ যেখানে সেখানে জোর জবরদস্তি করে টাকা আদায় করছে যেটাকে আমরা বলি চাঁদাবাজি টাকা অর্জন করছে টাকা হলেই সেটা গ্রহণ করতে হবে আর ব্যবহার করা যাবে এটা ইসলাম অনুমতি দেয় নাই গুলো হালালান খেতে হবে হালাল উপার্জন করতে হবে সৎ পথে বৈধ পথে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টির উপরে আমরা আরেকটি পর্ব আলোচনা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার হালাল পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সংবিধান তারা গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলার কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন आज सन्दा छटाय पुनः सम्प्रचार दोपुर देडाएदे बीस टी बांगल्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 शांति इवदान समाजी शांति कल रुन सम्प्रचार सकाल जक आरिक बार्ता महान अल्लाहर सर्वशेषा आह्वान